सम्मानित मुसल्लिवृद आज के सामने जो सूरा आलोचना करते चाटी सुरतुल करीमर ऊनपंचाश नम्बर सूरा ए सूरा तय आज अठारोटी एटी कुरानुल करीमर एक गुरुपूर्ण सूरा टी मदीनए नजिल है आज के इनशाला हृदय करतेब्बान से हृदय दान कर आल्लाबीन कैक बार লক্ষ্য করে এসাদ করেছেন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তারপরে একবার আল্লাহ রাবুল আলমিন সকল মানুষদেরকে ডাক দিয়েছেন প্রথমে আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাতে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন বিসমিল্লাহ মোহনাল رب আলমিন সুরতুল হুজুরতের এক নম্বর আয়তে বলছেন ও হে মোমিনগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের সম্মুখে কোন কিছুকে অগ্রগামী করোনা কোনো কিছুকে এগিয়ে নিয়ে যেও না তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাকে অবলম্বন করো ইন আল্লাহ আলিম निश्चय अल्लाह सब्बानुवा तला सबकी शबकिछे सुरतुल हजरत आयात ये आल्ला आयत टी निल करल क्यों ये आयात टी निल कर एक प्रेक्षापट आरबी बला है शान नजर अर्थात ये आयात नाजिलर प्रेक्षापट कैन आयत की नाजिल कराए आय टी नाजिल करार कारण हलु आल्ला हे विश्वासरा तुम्हारा आल्लासूल अग्रगामी होना आगे बढ़िया जीवना यह आयट नजर हल ये बनुतमिम एक गोत्र छमिम गोत्री किसु लोक रसुल्लाह सल्लासम सामने রসুল্লাহ সালিয়া খ্যাত মতে উপস্থিত হলো তারা উপস্থিত হয়ে সেখানে বসে রইলেন রসুল্লাহ দুজন তার আনহুমা তারা সেখানে উপস্থিত ছিলেন বনু তামিম গোত্রের লোকদের মধ্য থেকে একজনকে সর্দার নিযুক্ত করতে হবে এই বিষয়ে বৈঠক চলছিল मर रजीलास्तु तमिमुत्र नाम उपस्थापन कर लो देखी विभिन्न समय देखी मस्जिद कमिटी निर्वाचन निर्वाचन कर मैनेजमेंट चेयरमैन निर्वाचन मेम्बर निर्वाचन दायित्व कद के देखना बैठक चले मानुष एक एक जनर नाम रायसेमि अबू बकर तीनी एक नाम उपस्थापन करलर रजस्थापन करल मध्य कथा काटाका एकजे कथारृष्टि कथा चलते चलते एक पर्यायड़ पर चले गल्ड घटे उ श्रेष्ठ दु जन व्यक्ति मध्य कथा काटाटी हो गलो स्वयं रसुल्लाह सलम सामने रसुल अल्लाहन आयत नजिल करल আল্লাহ আয়াতিল করেন দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যার যত বেশি মর্যাদা আল্লাহ তাকে কি তত বেশি মর্যাদা দেন এই দুইজনের পরিপ্রেক্ষিতে উপর থেকে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন তাদের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন সুভান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ এবং তার রসুলের সম্মুখে কোনো বিষয়কে অগ্রগামী করো না এরকম করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা অবলম্বন করো তোমরা এই যে আল্লাহকে ভয় কর্লা আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছুর ব্যাপারে তিনি জ্ঞাত আছেন সব কিছু তিনি জানেন सिद्धान दिल्ला बुझेल रसुरदर्शकोम सामने उपस्थित तुम्हारा गला उचुए जग्रा जाति करो ना सिद्धांत दिवे केसर साल सिद्धांत अवश्य आल्ला पक्ष आईना কারণ রসুলরা যা বলেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে তাই না আল্লাহ বলছেন রসুল তার নিজের পক্ষ থেকে আল্লাহ বলছেন নবী তুমি যদি একটু বাড়াইয়া বলতে চাও আমি তোমার ডান হাত ধরে নিব আল্লাহ বলে নাই বলছেন আল্লাহ অন্যত আল্লাহ বলছেন তোমার গাড়ির সাহারক আমি কেটে দিব যদি একটু বাড়াইয়া বলতে চাও তার মানে রসুল একটু বাড়ায় বলার ক্ষমতা রাখেন না আবার একটু কমো কি বলতে পারেন না যা কিছু রসুলের মুখ থেকে বের হয় সব আলার কক্ষ থেকে ওই হিসেবে সেখানে বসা আবু বকর অমর রসি আল্লাহন এই দুইজন জগড়ায় লিপ্ত হলেন আবু বললেন মা খিলাফি খালাফি আবু বকর বললেন অমর কে অমর তুমি শুধু আমার সাথে ঝগড়াই থাকে যখন কথা কাটাকাটি চলছে আবু বকর বলে ফেললেন ওমর আমি যে জিনিসটা বলি তুমি তার বিরোধিতা করো তোমার আমার মা আর আমি তোমার বিপরীত করা আমার উদ্দেশ্য নয় তোমার সাথে ঝগড়া করা আমার উদ্দেশ্য নয় আল্লাহ আব্রাহ্মিন এই পরিপ্রেক্ষিতে তাদেরকে শান্ত করে দিলেন रसुल जैसे बसा सिंह सही बुखारी वर्णित प्रेक्षापटे आयात नजर है तुम कथा हे जो घटना ये कि शुद्ध रसुलर क्षेत्र ये शुद्ध रसुलर क्षेत्र नमन कि आलेम क्षेत्र जो से साधारण मानुषे समावेशा थे जो ज्ञानी हन आल मोलामा वनारा ज्ञानी हन तुपरामर्श नीते भद्रता सही আলেমদের সাথে আপনারা দুই দল ঝগড়া করে ফেলবেন লাগিয়ে দিবেন মারামারি কাটাকাটি এটা অবশ্যই খারাপ কারণ আলেমগণ হল রসুলের ওয়ারিস রসুলের অবর্তমানে যখন রসুল নাই রসুলের এই এলেমের ওয়ারিস তারা সম্পদের ওয়ারিস নাই এলেমের ওয়ারিস তাই বলা হয়েছে বিভিন্ন ওলামা এখেরাম বলছেন যে এটা ওই আলেমদের ক্ষেত্রেও চলবে আলেন শাহ যারা থাকবেন তাদের সামনে এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না একটা মসজিদের বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছেন হয় না এরকম হয় এটা নিতন্তই খারাপ এটা নিতন্তই খারাপ এখন বলবেন যখন ঝগড়া শুরু হয় রাগ একজনের আরেকজনের কম না শুরু করে দে এগুলো আর বাস বিচার করার সময় নাই ওই হুজুরের সামনেই যোগ্রতা করি দেবে ঠিক না আর রাগের মুহূর্তে হুজুরকে ধরে কখন কি জানি বলে ফেলে ঠিক নাই কারণ রাগের মুহূর্তে মানুষের কোন হুজকে থাকে না কিন্তু আমাদের যদি প্রকৃত পক্ষে কোরআনের জ্ঞান থাকত অহির জ্ঞান থাকত আলেমদের প্রতি সম্মান বর্ধনা থাকতো অবশ্যই করে কথা কিন্তু এই এই এই সেক্ষেত্রে আখলাফ সুন্দর চরিত্র আমাদের নাই এটা আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে এটা আল্লাহর বর্ণনা সুরা তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধরনের বৈশিষ্ট্যে এই ধরনের আচার আচরণে এই ধরনের ভদ্রতায় যেন আমরা আমাদের নিজেদেরকে পরিগণিত করতে পারি এই ধরনের প্রকৃত মানুষ হিসেবে করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাও না আমিন এখানে শুধুমাত্র কথাবার্তা না না। বিভিন্ন বিষয়ে রসুলের সামনে সামনে চলবে দিয়ে আপনি আগে বাড়িয়ে চলে যাবেন পারবেন না হ্যাঁ রসুল যদি কোনো মানুষকে কোনো কারণে সামনে পাঠায় কোনো কারণে কোন একটা অর্ডার দিয়ে তুমি যাও এটা করো ওটা করো সেই ক্ষেত্রে শুধুমাত্র যাওয়া যাবে এ ছাড়া আর কোন বিষয়ে আগে বাড়িয়ে সামনে যাওয়া যাবে না তারপরে আল্লাহ বলেন আল্লা বলছেন এটা মুমিনদের আরেকটি সিফাত আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা হে মুমিন আওয়াজকে উঁচু করোনা বিনি নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না আগেরটা কি গেল জগরা। রসুলের সামনে ঝগড়া লাগালিত মানুষ আসেন বসে আপনি তার সামনে উঁচু গলায় কথা বলেন এটাও কি বেয়াদী আল্লাহ এটাই বলছেন হে মুমিন তোমার তোমাদের স্বরকে রসুলের স্বরের সামনে উঁচু জুড়ে কথা বলো না সাবধান এবং তোমরা পরস্পর পরস্পরের সামনে যেভাবে যে আওয়াজে কথা বলো না গুরুত্বপূর্ণ একটি কথা যদি করো কি হবে রসুলের সামনে জোরে কথা বললে কি হবে রসুলের আওয়াজের চাইতে বড় আওয়াজে কথা বললে কি হবে পরিণতি কি আমালুকুম। তাদের আমল গুলো বাতিল করে দিবেন আল্লাহ প্রধানমন্ত্রীর সামনে মন্ত্রীরা কিন্তু উঁচু গলায় কথা বলে না দেখেছেন কখনো উঁচু গলায় কথা বলে না আবার এমপির সামনে কোনো চেয়ারম্যান কোনো মেম্বার উঁচু গলায় কথা বলে না কারণ কি তিনি তার চাইতে মর্যাদায় অনেক উপরে তার একটা সম্মান আছে একটা ইজ্জত আছে তার এই ওনার সামনে কি উঁচু করে কথা বলে না যদি কেউ কথা বলে তাহলে মাইন্ড করতে পারে না। তাই না কোনো একটা মন্ত্রী হয়তো বা প্রধানমন্ত্রীর সামনে মাথা মুসু করে কথা বলে না সম্মান দিয়ে কথা বলে আমরা দেখি প্রধানমন্ত্রীর প্রশংসা আগে সব জায়গায় একটা সমাবেশে বলেন আবার পার্লামেন্টে বলেন বক্তিদের ক্ষেত্রে আগে প্রধানমন্ত্রী পার্টি যখন মিটিং হয় সেখানে অনেক সময় ঝগড়া কারণে দুই দল মিছিল নিয়ে আসছে ঝগড়ায় রূপান্তরিত হয়ে গেছে চেয়ার মারামারি হইতেছে এরকম হয় না চেয়ার বাঙ্গা বাঙ্গি হয় না তারপরে কি হয় এদের ব্যাপারে ব্যবস্থা নেয় না এদের ব্যাপারে ব্যবস্থা নেয় বলছিলাম রসুলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব তার সামনে উঁচু করে কথা কথাটা আরো বেশি না চায় তাই না এজন্য জন্য আল্লাহ বলছেন সাবধান রসুলের সামনে উঁচু করে কথা বলো না এখন আপনি বলবেন যে কিছু লোক আছে ওনার গলার আওয়াজই একটু বেশি লাউডলি কথা বলে আছে না এরকম আছে ওনার অভ্যাসই এটা যদিও রসুলের সামনে থেকে একটি অধ্যায় এটি অনুচ্ছেদ যে অনুচ্ছেদটা কি যে তোমার রসুলের আওয়াজের সামনে তোমাদের আওয়াজ কি উঁচু করো না এটা হলো তারপরে হাদিসটা নিয়ে এসেছেন বলছেন যে ব্যক্তিকে रसाम सब्बेदीन कैस के खुद सबेद बीन कैस के खुद एक जो व्यक्ति जार गलार आवाज़ की उचु थो सब समय रसुल्लम एक जो व्यक्ति के बोलने जाओ तासो फाक रज य रसुलसूल खुजन এক ব্যক্তি বললো আনা আমি তার ব্যাপারে আপনাকে খবর দিবাহ অতপর ওই ব্যক্তিটি ওই সাবেদ বিন কয়েসের নিকট গেল তাকে পেলো ফা ওয়াজাদু জালিস তাকে মাথা নত অবস্থায় বসা দেখতে পেল তিনি বসে আছেন কিন্তু মাথাটা নত চিন্তাগ্রস্ত চিন্তা কৃষ্ট মর্নি বসে আছেন ফা লহু আনুকা ওই ব্যক্তি ওই যে যে ব্যক্তি গিয়ে পাঠাইলেন ওই ব্যক্তি এসে এই ব্যক্তিকে বলল যে কি হয়েছে তোমার ফাঁক শারুল খারাপ খবর খারাপ কানা ইয়ারো ফা সাহু উঁচু করেছিল বাতিল হয়ে গেল ওহু নার এবং সে জাহান্নের অধিবাসী হয়ে গেল রজুল নবী সাল আলহিউ অতপর ওই ব্যক্তিটি ওই যে সংবাদ বাহক যে ব্যক্তিটি তিনি রসুলের নিকট আসলেন যাকে আপনি খুঁজছেন সে আমাকে এমন এমন বলল। কি বলল? যে আমার আওয়াজ রসুলের আওয়াজের চাইতে উঁচু হয়ে গেছিল যার কারণে আমার সব আমল বাতিল হয়ে গেছে এবং আমি জাহান নামের অধিবাসী হয়ে গেলাম এই কথাগুলো রসুরকে বললেন ওই সংবাদ মাহকাল আজিম অতবর সে রসুরের পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে আবার গেল এবং তাকে একটা মহা সুসংবাদ দিলেন ওই ব্যক্তিকে ওই চিন্তা ব্যক্তিকে যে ধারণা করলো আমার সব আমল কি হয়ে গেছে হয়ে গেছে বরঞ্চ তুমি জান্নাতের অধিবাসী সুভান তাকে সুসংবাদ দিলেন সহিফিস সম্মানিত উপস্থিতি কেন তার আমল বাতিল হওয়ার কথা ছিল না কেন হয় নাই কে বলতে পারবেন অনুসূচনা অনুসূচনা তার তার বুঝতে পারা সে অনুতপ্ত হয়েছে সে মন খারাপ করে বসে আছে কয়দিন ধরে তাকে ঘুষতে দেখতে পাচ্ছে না ব্যাপারটা কি ব্যাপারটা কি সে আসে না কেন ওই ব্যক্তি গিয়ে দেখলো বাড়িতে চিন্তাক্লিষ্ট অবস্থায় মন মরা হয়ে বসে আছে কি করলাম কি করলাম রসুলের সামনে আমার আওয়াজকে উঁচু করে ফেললাম এই যে একটা তার করেছে তার ভিতরে ভান্তি দূর হয়ে গেল তাকে সুসংবাদ দিলেন জান্নাতের সুসংবাদ শুভানন্দ সম্মানিত উপস্থিতি কথা হচ্ছে এই আল্লাহ রুবাহিন এই ব্যক্তি ক্ষমা করে দিলেন কেন অনুশোচনা করার কারণে করা কারণে আমাদের সময় আছে কবুল করবেন যতক্ষণ তার মৃত্যু তার গলায় গরগরা পর্যন্ত না চলে আসে ততক্ষণ পর্যন্ত তোবার দরজা খোলা আছে আপনি যতগুলা করেছেন আল্লাহর সামনে কায় আল্লাহ। আমি সবচাইতে বড় অপরাধী আমি তোমার কাছে মাথা নত করে চাইছি আল্লাহ তুমি একমাত্র তবা কবুল করতে রেডি ওতে আমাদের সকলের প্রতিদিনই তবাক করা দরকার কারণ আমরা কখন যে অজান্তে ভুল করে ফেলি জেনে বুঝে না বুঝে ভুল করে ফেলছি আমাদের লা এই জন্য আমাদের সবসময় আস্তাফিরুল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফিম তারপরে আছে এই পাঠ করা দরকার সম্মানিত উপস্থিতি বলছিলাম এখন কথা হচ্ছে এই এই আওয়াজ যারা করে তারা ভালো লোক না এটা আলেমদের সামনে একটু আলেমদের সম্মানটাকে বজায় রেখে কথা বলা দরকার হ্যাঁ হয়তো বা আলেম গরিব মানুষ ওই ব্যক্তি দরিদ্র হলেও তার কাছে কি আছে কোরআনের জ্ঞান আছে ওহির জ্ঞান রয়েছে এই ব্যক্তির সম্মান কে দিয়েছেন আল্লাহ আব্বুর আলমিন বলেন মর্যাদা বৃদ্ধি করে দেন্লাহ তাদের মর্যাদা কে বাড়িয়ে দেন্লা দিনা উত আল্লা দিন কুম যারা ইমানেছে তোমাদের মধ্য থেকে আগে সিআই পি কার্ড দেওয়া হয়েছে এখন বিআইপির উপরে কি সিআইপি কার্ড ওই যে বসুন্ধরা মালিক সহ আর অনেকে পেয়েছেন সিআইপি আল্লাহর কাছে এই সম্পদ সম্মান সম্মানওয়ালা না মনে রাখবেন আল্লাহ বলছেন তোমাদের ধনসম্পদ এবং তোমাদের সন্তান এমন কোনো বিষয় নয় যা আল্লাহ নিকটবর্তী করে দেয় তোমাদেরকে খেয়াল করবে না তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ধুতি এমন কোনো বিষয় নয় যা তোমাদেরকে আল্লাহর কাছে নিকটবর্তী করে দেয় আল্লাহর প্রিয় ভাজন করে দেয় সম্পদ সন্তান সন্ততি সম্মানের ক্রেডিট না আমরা হয়তো বা সামাজিক দৃষ্টিকোণ থেকে ক্রেডিট দিচ্ছি পেয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহর কাছে এই সম্মানওয়ালারা আসলে সম্মানিত না যে কারো কাছে টাকা আছে এই জন্য তিনি সম্মানিত কারো সন্তান সন্ততি আছে এই জন্য তিনি সম্মানিত যার সন্তান সন্ততি নাই তিনি অসম্মানিত আমি কিন্তু বলেছিলাম ফুটবাতে যার সন্তান সন্ততি হয় না মানুষ মানুষকে আক্ষুরা করে বা কারু মেয়ে হয়েছে কোনো ছেলে নাই তাকে কটাক্ক করে বলে আল্লাহ দিচ্ছে একটা তার কোনো ছেলে হয় নাই আল্লাহ গজব দিছে তার কোনো সন্তানই হয় নাই আল্লাহ গজব দিছে তারপরে তার ঘরে একটা আপনার প্রতিবন্ধী বলে না ও ছেলে দেন যাকে ইচ্ছা কিছুই দেন না কিন্তু তারপতি প্রতি রাগ করে আল্লাহ দেন না যদি কথা কেউ বলে সে গুরাহা হয়ে যাবে আল্লাহ তাকে পরীক্ষা করছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন এই পরীক্ষা আল্লাহ আপনাকে এই জন্য আপনার প্রতি আল্লাহ রহম আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এটা ভুল বুঝবেন কারো অর্থ সম্পদ দিলেই যে সন্তুষ্ট এরকম নয় সম্মানিত উপস্থিতি বরং এই জন্য আমাদের চেষ্টা করা দরকার নিজের জ্ঞান অর্জন করানো নিজে না পারলে নিজের সন্তান ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ানো পাঁচটা সন্তান হয়েছে অন্তত একটা সন্তানকে মাদ্রাসা করার চেষ্টা করে অন্তত একটা তাই না মৃত্যুর পরে দিন তিনটের মধ্যে একটা হলো যার সৎ সন্তান তার বাবার জন্য দোয়া করবে রব্বির হামহুমা আপনার সন্তান যতক্ষণ বেঁচে থাকবে দিনের হকের দাওয়াত দিবে মানুষকে কোরআন এবং সই সন্নার দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকবে ইসলামের দিকে রাখবে, কোরআনের দিকে রাখবে, মসজিদের দিকে ডাকবে তাও দিকে ডাকবে শিল্কের বিপরীতে অর্থাৎ শিল্পের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে এই ধরনের পিতা মাতার জন্য যদি পারেন। এলাকার মধ্যে কোন গরিব সন্তান থাকলে যারা পড়ালেখা করতে পারে না ইয়ীম অথবা দরিদ্র ঘরের সন্তান পড়ালেখা করতে পারছে না মাদ্রাসায় পড়ালে পড়বে কিন্তু অর্থের প্রয়োজন আল্লাহ যদি আপনাকে মোটামুটি টাকা পয়সা দিয়ে থাকে আপনি ওই গরিব সন্তানটার কিছু খরচ করুন তাকে মাদ্রাসায় ভর্তি করান তাকে আলেম হিসেবে তৈরি করেন এটা সত্তাই জারিয়া। এটা উপকারী জ্ঞান এই সন্তান এই ছেলে যখন আলেম হবে মানুষকে দিনের দাওয়াত দিবে হয়তো সে মসজিদে ইমামতি করবে হয়তো খুব বাই দাঁড়িয়ে বক্তব্য দিবে অথবা মাঠে ময়দানে ওয়াশ করবে দিনের দাওয়াত দিবে অথবা কোনো মাদ্রাসায় মুদাররিস হিসেবে শিক্ষক হিসেবে চাক করবে এই ছেলেটি এই ছেলেটি যতদিন পর্যন্ত শিক্ষকতা করবে কলা কলা হাবদাসানা কলা হাবদাস না কলা আখবর এই হাদিস পড়াবে অথবা কোরআনের দাস দিবে কোরআন শিক্ষা দিবে যতদিন শিক্ষা দিবে তত দিন एक स्वाप मा होते ही मरे कमरे रक्त माँस हार सब जमा जमा बैंक तैयारी तैरिंग सम्मानित उपस्थिति जो एक मद्रास शिक्षक होश जन आलम तैरिथार्धमे তার জ্ঞান বিতরণ হয় একশো সেলের মধ্যে এই আলেম মারা গেল আর একশো জন আলেম তৈরি হয়েছে তারা যতদিন এই কোরআনের পক্ষে দিবে পর্যন্ত ওই যে প্রথম ব্যক্তি যে ব্যক্তি এই প্রথম আলেমের পিছনে খরচ করেছে ওই যে তৃতীয় নাম্বার যে ছাত্র আলেম হয়েছে তাদের এই আমল থেকে অর্থাৎ তাদের এই ভালো কাজের কারণে আল্লাহিন ওই প্রথম ব্যক্তির আমলেও কি সব দিবেন আবার ওই প্রথম ওই যে তৃতীয় নাম্বার যারা আলেম হয়েছে তারা যতক্ষণ পর্যন্ত দাস দিবে এভাবে পর্যন্ত যদি প্রথম ব্যক্তি থাকবে। ওরা মানুষকে যে খেতবত করে গেছেন এরা মানুষকে যে দিনের দাওয়াত দিয়ে গেছেন যে উপকার করে গেছেন হাদিসের কিতাব লিখে বলেছিলাম নিজেদের জীবন যৌবন আল্লাহ রাস্তায় দিয়েছেন জীবনে কোনো দিন বিবাহ एक जगह जगह मुसाफिर जीवन जापन कर दावतर दावत कैम चलते थक पर पे এটা হলো উপকারী জ্ঞান বলছিলাম এক জায়গা থেকে আর এক জায়গায় চলে এসেছি সম্মানিত উপস্থিতি বলছিলাম প্রয়োজন। এখন যারা নিচু করে কথা বলে তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহ রসুলের সামনে তাদের আওয়াজকে নিচু করে ভালো করে বুঝবেন নিশ্চয়ই যারা আল্লাহ রসুলের সামনে তাদের আওয়াজকে নিচু করে কথা বলে এদের জন্য আছে দুইটা পুরস্কার যারা আল্লাহ রসুলের সামনে আওয়াজকে নিচু করে কথা বলে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাত আগে আল্লাহ আপনাকে ক্ষমা করতে হবে নাহলে আপনি যাবেন কোথায় জাহান্নামে এজন্য প্রথমে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে তারপরে কি জান্নাত তাই না জান্নটা পরে স্টেপ আল্লাহ বলছেন যারা তাদের রসুলের সামনে আওয়াজকে নিচু করে কথা বলে আল্লাহ আব্রাহ্মীন এদেরকে তাকোয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার কথা হচ্ছে এই এই বিষয়টার দিকে আমাদের খেয়াল রাখা দরকার আমাদের এই ভদ্রতার সাথে কথা বলা দরকার কারণ আল্লাহ আব্রাহ্মীন সুরালোকমানে বলেছেন আমরা সুরালোকমানে আলোচনা করেছি তাই না আল্লাহ বলছেন সুরালোকমানে ওয়াকিপি মাসিক তোমরা তোমাদের আওয়াজকে নিচু করো মনে আছে আলোচনা করেছিলাম তারপর আল্লাহ বলছেন যারা আওয়াজ কে উঁচু করে কথা বলে এদেরকে আল্লাহ উদাহরণ দিচ্ছেন দেখেন কিসের সাথে নিশ্চয় আওয়াজ হচ্ছে আওয়াজ যারা জোর কথা বলে আওয়াজ করে তাদেরকে তুলনা করেছে কার সাথে গাদার সাথে আমরা বলি না গাদা ভুল করলে গাঁদা বলি না বোকামি করলে আল্লাহ এদেরকে গাদার সাথে তুলনা করেছেন সম্মানিত উপস্থিতি তাই আওয়াজকে নিচু করে কথা বলা দরকার সব সবসময় বদ্র মানুষেরা সময় একদম নম্র বদ্রভাবে বিনয়ের সাথে আওয়াজকে নিচু করে কথা বলে তারা তারপর আল্লাহ বলছেন এর আগে আমার একটা কথা বলা দরকার যেটা আমি বলি নাই এখানে আওয়াজ করার ক্ষেত্রে আব্দুল্লাহিন আব্বাস রাহা আনহুমা দুজনের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন আবদুল্লাহিন আব্বাস কে ছিলেন কে বলতে পারবেন চাচা তো ভাই আব্বাস রসুলের চাচা আব্বাসের ছেলে আবদুল্লাহ চাচা তো ভাই তিনি একজন কোরআনের আলেম ছিলেন বিজ্ঞ ব্যক্তি ছিলেন আবদুল আব্বাস তিনি বলছেন যে তিনি যখন রসুলের কোনো হাদিস জানার জন্য অন্য কোনো সাহাবির বাড়িতে যেতেন রসুলের মৃত্যুর পরে হাদিস সংগ্রহ করার জন্য সেখানে গিয়ে কখনো ডাকা করতেন না সেখানে গিয়ে কখনো ডাকাডাকি করতেন না এই আওয়াজটা আসবে পরে সেখানে গিয়ে কখনো ডাকাটাকি করতেন না এবং তিনি বাড়ির সামনে গিয়ে বসে থাকতেন যখন ওই ব্যক্তি গড় থেকে বের হতেন তখন তিনি তাকে সালাম দিয়ে পরে কথা বলতেন তো একজনের বাড়িতে গেলেন যাওয়ার পরে এরকম বসে থাকলেন দীর্ঘক্ষণ বাসা থেকে যখন বের হলেন তখন ওই ব্যক্তি বললেন হে रसुलर चाचा तो बहुत डाक दी रसुल्लाई जान जो मानस ना डबनी आब्बास पयम्बर सामने अर्थात पैगम्बर के ज्ञान दे बहन कर তাই মনে করছি আপনাদের সাথে সেই ইজ্জত সম্মান দিয়ে কথা বলা দরকার তাই আপনি না আসা পর্যন্ত আমি বসে আছি আপনাকে টাকা ডাকি করি নাই কত বড় কথা ব্যক্তিটাকে কোন সে ব্যক্তি রসুলের স্বয়ং চাচা তো ভাই আব্দুলাইবনে আবাস মতো ব্যক্তিত্ব যিনি অন্য জনের বাড়িতে হাদিস সংগ্রহ করার জন্য গেলে টাকা ডাকি করতেন না সম্মানিত উপস্থিত আল্লাহ এখানে বলছেন হুজরতুন মানে ঘর এক বছন হুজরত বহু বসন হত মানে অনেকগুলো ঘর নসুল্লাহ সাল্লামে যেখানে থাকতেন এটা কি হুজরা ছিল ডাক যারা আপনাকে ডাক দেয় তারা অধিকাংশ অজ্ঞ মূর্খ জানে না বুঝে না সারে নজুর আছে এখন আপনাকে নিয়ে যাচ্ছি শানের নজরুলের দিকে এই আয়াতের সানে নজরুল হলো এই যে বড়ি তামিম গোত্রের কিছু লোক তারা দুপুরের সময়ে মদিনাতে আগমন করল মদিনাতে এসে রসুল্লাহ সাল আলী ওসালামের ঘরের পিছনে গিয়ে ইয়া উখরুজ ইয়া ইলাইনা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো মোহাম্মদ আসো আসনা না কিছু অজ্ঞ লোক আপনি পাগল না নাকি বলবেন না আপনাকে বলবেন না পাগল যারা অজ্ঞ মূর্খ ওদেরকে বলা হয় বেদুই আর অজ্ঞ মূর্খ সামাজিক শিষ্টাচার কি এটা বুঝে না আদব কায়দা জানা নাই কার সাথে কিভাবে কথা বলতে হয় কারণ সেরকম জ্ঞানও নাই তারা এসে রসুরের গড়ের পিছন থেকে ডাক মোহাম্মদ আসো বেরোয় আসো কত বড় বেয়াদ আল্লাহ এটাই বললেন এই ধরনের ব্যক্তিগুলো তারা এসে রসুলের ঘরের পিছন থেকে ডাক দেয় আল্লাহ বলছেন নিশ্চয় যারা আপনার পিছন থেকে ডাক দেয় তারা অধিকাংশ জানে না মূর্খ একটা নাজেনে বেয়াদ যে জানে না জেনে বেয়াদি আরেকটা জেনে না চায়ের বেশি আসে একজন বড় মানুষ দাড়িওয়ালা মানুষ সম্মানিত মানুষ ওই বখাটে ছেলে পায়ের উপরে পা দিয়ে বসে পা চা খায় একাতে সিগারেট কাহনা এরকম আজকে তারপরে মুরব্বি টুরুব্বি মানে না গাড়ি দিয়ে যাচ্ছে মুরুব্ব সামনে যত ধরনের অন্যায় অশ্লীল কথাবার্তা বলেছে যার কাছ থেকে জ্ঞান শিখে তার মধ্যে কোন আদব নাই ঠিক তাদের মধ্যে কোনো আদপ নেই আজকে ভার্সিটির টিচার দাঁড়িয়ে প্রস্তাব করে সিগারেট খায় তার মুক্তি দিয়ে অশ্লীল কথাবার্তা বের হয় যার মধ্যে রসুলের কোন সন্ন্যাস নেই রসুলের কোনো বৈশিষ্ট্য নেই আদর্শ মধ্যে এই ধরনের ব্যক্তিরা যখন টিচার হবে অবশ্যই পরবর্তী প্রজন্মের এই অবক্ষয় ঘটতেই ঘটবে কোন সন্দেহ নেই আদর্শ হলো রসুলের মধ্যেই আল্লাহ কান্ফি রসুল হাসানা নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ হল রসুল্লাহ রসুলকে আল্লাহ অনেক উঁচু মানের আদর্শ দিয়ে পাঠাইলেন আয়েশা রাজি আল্লাহ আনাকে জিজ্ঞাসা করা হলো রসুলের চরিত্র আয়েশা বললেন কানা হুল কোরআন রসুলের চরিত্র হলে সম্মানিত উপস্থিতি আজকে এই ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত অনেক সময় সুইসাইড করে ফেলে কোরআনের জ্ঞান নাই দিনের দাওয়াত দেওয়া হয় না এদের মধ্যে যদি ওই পার্সিটি গুলোতে দিনের দাওয়াত দেওয়া হতো শিক্ষকরা ঠিকমতো শিষ্টাচার পালন করত অবশ্যই তারা আদব কায়দা শিখত কিন্তু এখন তাদের মধ্যে কোনো আদব নাই শিষ্টাচার নাই ভদ্র তার নাম কোন দায় এই জন্য তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে কোরআনের দিকে নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম এটা এক ধরনের বেআ যে বড় মানুষদের সামনে উঁচু গলায় কথা বলে আরেকটা হলো অজ্ঞতাবশত আসলে জানে না মূর্খ পড়ালেখা দিন করে নাই এটা যে আসলে তার সাথে কথা বলতে লোক ছিল্লাম দাঁড়িয়েছেন এক জায়গায় রসুলের গলার মধ্যে একটা মাফলার আমাদের মাফলার বলি অথবা রুমাল পেছানো ছিল পিছন থেকে একজন ব্যক্তি রসুলের এই মাফলার ধরে এমন জোরে টান দিল রসুল রাগে চোখ বড়ো হয়ে মাথাটা ঘুরাইলেন রসুলের গলার মধ্যে লাল চিহ্ন পরে গেলেন লাল দাগ হয়ে গেছে টান রসুল মাথা গুরে চোখ মুখ বড় করে আছেন। মাথাটা গুরেই ব্যক্তির দিকে তাকিয়ে রসুল হেসে দিলেন সুবর্ণাল্লা বলবেন না আপনি পারবেন সম্ভব আপনার আমার ক্ষেত্রে যখন এরকম জোরে টান দেয় যার কারণে গলার মধ্যে লাল চিহ্ন দাগ হয়ে যায় আপনি কি ব্যক্তির দিকে হাসি দিতে পারবেন দেখেন রসুলের চরিত্রটা কিরকম রসুল ওই ব্যক্তির দিকে মাথাটা ঘুরে হেসে দিলেন কেন হেসে দিলেন এই লোক একজন মূর্খ অজ্ঞ বেদুইন দিহাতি। এর জ্ঞান নাই মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয় এই জ্ঞানটা তার নাই রসুল হেসে দিলেন রসুলের চরিত্রটা কি ছিল রসুলের আদর্শটা কি ছিল রসুলের ব্যবহারটা কি ছিল রসুলের এই চরিত্রে অনেকে বিমোহিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে করে নাই আল্লাহর কাছে না আমি সম্মানিত উপস্থিতি আয়াতের শাহ নজুল্লাহ আপনাদেরকে বললাম এই গোত্রের লোকগুলো দুপুরে এসে দুপুরে সাধারণত মানুষ রিস্ট নে তাই না আর সৌদি আরবে প্রচন্ড গরম অনেক গরম দু টা বের হওয়া যায় না রসুলকে গড়ের পিছন থেকে যখন ডাক দিচ্ছে জোরে এবং রসুলের নাম জোরে দিচ্ছে তখন এই অবস্থা আল্লাহ বললেন যে নিশ্চয়ই গড়ের পিছন থেকে যারা তোমাকে ডাক দে তারা মূর্খ অনেক তারপরে আল্লাহ বলছেন আল্লা বলছেন যদি তারা ধারণ করতো তারা অপেক্ষা করতানা এইটা তাদের জন্য অনেক আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াময় মানে আল্লাহ তাদের কি করলেন ক্ষমা করে দিলেন জানে না তারা অজ্ঞ মূর্খ সম্মানিত উপস্থিতি আমি আলোচনা শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বলছিলাম এই যে কয়েকটা চরিত্রের কথা এখানে বললেন একটা হল যে রসুলের সামনে কোনো বিষয়ে অগ্রগামী হওয়া যাবে না রসুলের সামনে আগেবারে আগে বেড়ে যাওয়া যাবে না এখন রসুল নাই ওতে আমাদের কি চেষ্টা করা দরকার আলেমদের সামনে এই ধরনের মানে অভ্যাস তৈরি করা যেন কোনো ধরনের ব্যাদবি না হয় গলার আওয়াজকে উসু করে কথা কখনোই ভালো নয় সবসময় খারাপ অতএব এই বিষয়টা যেন আমাদের সকলের খেয়াল থাকে যারা নিচু গলায় কথা বলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসে এবং মহা পুরস্কার রয়েছে আর যারা পিছন থেকে ডেকেছিল রসুলকে পিছনের গড় থেকে ডেকেছিল তারা না জেনে না বুঝে অজ্ঞত অজ্ঞাত সারে এই কথা বলেছিল যদি ধৈর্য ধারণ করতো তাহলে কতই না ভালো ছিল কারণ ধৈর্যের বিশাল পুরস্কার রয়েছে আল্লাহ সুবাহ ধারণ করে তাহলে তার প্রতিদিন আমরা ধৈর্যের মতো পরীক্ষা জন্য উত্তীর্ণ হতে পারি জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি কারণ ধৈর্য যদি ঘটলে আমাদের বড় বিপদ হতে পারে কি করে ফেলি এটা বলা যায় না এই আল্লাহ সুবাহনু ও তালার কাছে কামনা করি আল্লাহ সুবাহানব তালা আমাদের সকলকে ধৈর্য চরিত্রে চরিত্রবান হয়ে সব সময় ধৈর্যের সাথে পৃথিবীতে চলার তাহফিক দান করুন আমিন বিপদ সংকুল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে ইমানের সাথে পৃথিবীতে বেঁচে থাকার তাহফিক দান করুন আমিন আল্লাহ সুবাহানু তালা আমাদের সকলকে কোরআনের আলোকে জীবন গড়ার তাহফিক দান করুন আমিন কোরআনকে তেলওয়াত করার তাহফিক দান করুন আমিন কোরআনকে মান্য করার তাহফিক দান করুন আমিন এটা বাহিরে কথা আমি বলেছিলাম আপনাদেরকে পরীক্ষা করবো আমি একটা আপনার লিফলেট আকারে অর্থাৎ সেখানে লিখে প্রশ্নগুলো লিখে আপনাদেরকে আমি দিব। আমি রেডি করতেছি অনেকগুলো প্রশ্ন থাকবে যেটা আমি যে পরীক্ষা নিয়েছিলাম অনেক কিছু মনে থাকে না আপনাদের সবার বিবেচনা করে আমি অনেকগুলো প্রশ্ন করব সুরত লোকমান যেটা আলোচনা হয়েছে সেখান থেকে আপনাদেরকে দিয়ে দিব পরে সেখান থেকে আপনাদেরকে প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিবেন না দেখে ইনশাল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করা হবে আর একটা কথা আপনাদেরকে বলেছিলাম ইনশাল্লাহ আমার সময় হয়তো আমার সব প্রশ্নের উত্তর জানা নাই আমি আনতাম যে না জেনে বেহুদেরটা বলে দিলাম আমিও বিপদে পড়বো আপনিও কি বিপদে পড়বেন আগে দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি কোরআনকে যেটা জানি আলহামদুল্লাহ জানলাম না কোরআনকে জেনে দলিল সহকে প্রমাণ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন